আব্দুল্লাহ ইবনু উমার রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন রাতের সালাদ দু রাকাত করে অতপর যখন তুমি সালাত শেষ করতে চাইবে তখন এক রাকাত আদায় করে নিবে তা তোমার পূর্ববর্তী সালাতকে বিতর করে দিবে কাসিম রহমতুল্লাহ আলাহী বলেন আমরা সাবালক হয়ে লোকদের তিন রাকাত বেতর আদায় করতে দেখেছি উভয় নিয়মেরই অবকাশ রয়েছে আমি আশা করি এর কোনোটি দূষণীয় নয়